আসসালামক রহমত্লরকম আলমদাহ ববিলাম ওসলা স্মুমসলীন মহমাআলসাহ আজমিন আগুত শতমা বদন মহান সমস্ত প্রশংসা দরসালাম মহমুল্লিলবরিক আজকে সামনে। আলোচনা করব সাফাত সম্পর্কে যে সাফাত হবে পিএ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিমের পক্ষ থেকে তার উন্মতের জন্য এবং এছাড়াও আরও কিছু সাফাতের প্রকরণ রয়েছে সবগুলি সম্পর্কে আজকে সাফাত কেমন এবং কি আর কার জন্য হবে কে করবে তার শর্ত কী এ সম্পর্কে ইনশাল আল্লাহ করব। সাফাৎ সম্পর্কে যেমন সাফা আত কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত শর্ত সাপেক্ষ তার কিছু শর্ত রয়েছে আর ভ্রান্ত সাফাত শিরকি সাফাত বিদাতি সাফাত যে সাফাতের ধারণা আমাদের সমাজে রয়েছে से सम्पर्क हम निजे ज्ञान राखते जाते रा भ्रांति भूले ना पड़ी साफात मान सुश करा साफात आसल हाल क्या आखिर विचार दिवस आल्लाकरबुल आलमी निकट दुआ ओ ब जन्न जार जन् सुपारिश करा जिन्हें साफात करब दुआ करब आल्लाक्रब्बुल आलम दरबारे ওই ব্যক্তির জন্য যার জন্য সুপারিশ করা হবে যে আল্লাহ একে মাফ করে দাও এর আজাব কে দূর করে দাও একে তুমি জান্নাত দাও ইত্যাদি এর আজাব হালকা করো ইত্যাদি যতগুলি সাফাতের ধরন প্রকরণ রয়েছে তাতে রয়েছে একমাত্র দুয়ার বিষয়টি দোয়া করবেন আর এই দুয়ার বিষয়টি সাফাত যে দুয়া আল্লাহ পাকের নিকটে এ কথা স্পষ্ট নবী করিম সাল্লা সাল্লামের যে বড় হাদিস রয়েছে বোখারি মুসলিমে অন্যান্য সহি হাদিসের তাতে নবী সাল্লাহ দেয় অবনত হবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন তারপরে আল্লাহ ফাকবুল আলমিনের আদেশ হবে স্পষ্ট প্রমাণিত সাফা আত মানে এই নয় যে কারো সোর্স বা এর প্রয়োগ বল প্রয়োগ চাপ সৃষ্টি এবং চাপের মুখে এসে কোনো কাজ করতে বাধ্য হওয়া করে দেওয়া ইত্যাদি যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক নেতাদের কাছে এইরকম অবস্থা দেখতে পাই যে নেতা হয়তো একটি কাজ করে দিতে চাই না সরকারের কোনো প্রতিপক্ষ একটি কাজ করে দিতে চাই না কিন্তু চাপের মুখে এসে সেই কাজ করতে বাধ্য হয় কোন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তির চাপে হোক আর কোন প্রভাবশালী শক্তির চাপে হোক সেই কাজটি করে দিতে বাধ্য যদি আল্লাহর ক্ষেত্রে এরকম মনে করা হয় যে যিনি সাফাত করবেন তিনি আল্লাহ ফাকরবুল আলমিনের এমন চাপ সৃষ্টি করবেন যে আল্লাহ করতে বাধ্য হবেন তাহলে আল্লাহ অসহায় হয়ে যান আল্লাহ অক্ষম হয়ে যান আল্লাহ আল্লাপের নিরানব্বইটি নামের একটি নাম কাদির কোথায় আছে যে শক্তি দিবেন বা আল্লাহ তার শক্তির কাছে প্রভাবের কাছে আল্লাহ রব্বুল্লাবেন নতিকার করে নেবেন নাউজ বি এগুলি সমস্ত কুফরি দিক এগুলি সব কুফরি দিক সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সঠিক আকিদা যেমন রাখতে হবে সাফাহাতের করে শোনায় কোন আয়াতে আল্লাহাক সাফাত কে অস্বীকার করেছেন আবার কোন আয়াতে আল্লাহফাক রব্বুল আলমিন সাফাত একমাত্র আল্লাহর ইতু এ কথা উল্লেখ করেছেন আবার কোন আয়াতে সাফাত হবে কিন্তু আল্লাহর ক্রমে এবং আল্লাহ রেজামন্দির ভিত্তিতে এ কথা উল্লেখ করেছেন কোন আয়াতে এ কথাও উল্লেখ করেছেন যে সাফাত কারোর জন্য কাজে আসবে না তাহলে এই বিভিন্ন রকমের আয়াত কোনো আয়াতে সাফাতকে সাব্যস্ত করা হয়েছে কোন আয়াতে অস্বীকার করা হয়েছে কোন আয়াতে শর্ত আরোপ করা হয়েছে তো এই বিভিন্ন আয়াত গুলির তফসির ব্যাখ্যা তাহলে বুঝতে হবে যে সাফাতের রূপটি আসল কেমন কোরআন দিয়ে সব লোকদের আপনি সতর্ক করুন কোরআনুল করিম দ্বারা সব লোকদেরকে সতর্ক করুন যারা এ ভয় করে বিচার দিবসে আমরা পাশ করতে পারবো কিনা কামিয়াব হব কিনা জান্নাত পাব না এই ভয় যাদের অন্তর রয়েছে তাদেরকে আপনি কোরআন দিয়ে সতর্ক করুন কারণ যাদের অন্তরে ভয় নেই তারা সতর্ক হবে না এবং সতর্ক করলেও তাদের কোনো উপকার দিক নির্দেশনা হেদায়াত জন্য আল্লাহ বলছেন মুতিন আল্লাহ ভিরুদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাহলে তাদের জন্য শুধু হেদায়ত রয়েছে গাইডলাইন রয়েছে দিক নির্দেশনা রয়েছে না সব মানুষের জন্য কিন্তু আল্লাহ শুধু এখানে বলেন হোদ আল্লী মত কি জন্য বলেছেন তাগন বলছেন কারণ এই হেদায়ত দিয়ে যেহেতু একমাত্র আল্লাহ উপকৃত হবে অন্যরা উপকৃত হবে না হেদায়তকে ঠিকই তেমনি কোরআন দিয়ে সতর্ক করতে পেরেছেন ওই লোকদেরকে যারা ভয় করে পরকালের হাসর কে যে আল্লাহর সামনে একত্রিত হয়ে জবাবদেহি করতে হবে কারণ ওদেরই ফায়দা হবে যারা যাদের অন্তরে ভয় আছে তারাই নিজে সংশোধন করবে বাকি যারা ভয় করে না কলের কোনো পর্বা নেই কবরের জীবনের কোনো পর্বা নেই মরণের কোনো পর্বা নেই আগ্রহ নেই চিন্তা নেই তাদের কোন দিক নির্দেশনা রয়েছে তাই অপর আয়তা বলেছেন নাস মানুষের জন্য মানব জাতির জন্য তা হৃদায়ত রয়েছে কিন্তু মানব জাতির উপকৃত ওরাই হবে যারা আল্লাহ যারা সংযত জীবন জীবনযাপন করতে চায় ही आल्ला तर बन्दुओ नहीं पृष्ठ पोषक ने আর ওলা সাফি অলি যে উদ্ধার করতে পারে যে কাজে আসতে পারে যখন সারা পৃথিবীর কোনো কিছুই কাজে আসছে না তখন যিনি কাজে আসবেন সেই সত্য আল্লাহ ফখরুল আলমিন যখন আপনার বাবাও কাজে আসবে না মাও কাজে আসবে না আত্মীয় স্বজন কাজে আসবে না এমন জায়গায় আপনি বিপদে পড়েছেন হ্যাঁ এমন অবস্থায় রেখে রয়েছেন যেখানে আপনার আব্বা আমাও খোঁজ না আপনার আপন জন পাচ্ছে না। স্ত্রী খোঁজ পাচ্ছেনা ছেলেমেয়েরা খোঁজ রাখে না আপনার হিতাকাঙ্ক্ষী যারা আপন জন তারাও কোনো খোঁজ খবর রাখে না তিনি একমাত্র বলি যিনি পৃষ্ঠপোষক সবসময় যিনি সবসময় আপনার আমার খোঁজ রাখেন এবং তিনি উদ্ধার করতে পারেন ওলা শি এবং কোন সুপারিশকারী হবে না লা করে তারা সতর্ক সাবধান হয় আল্লাহ এই কথা বলেছেন অস্বীকার করা হয়েছে কোন ক্ষেত্রে অস্বীকার কোন ক্ষেত্রে স্বীকার কোন ক্ষেত্রে সাব্যস্ত করা হয়েছে কোন ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে সেগুলি পরে বর্ণনা করব। আয়াতগুলি এর তর্জমা সংক্ষেপ করে দি যাতে আয়াতগুলি বুঝতে সুবিধা হয় আল্লাহ সাফা আত একমাত্র আল্লাহর জন্য সাফা আতের মালিক একমাত্র আল্লাহ সাফা আত কবুল করবেন না করবেন এক সাফাতে অনুমতি দেবেন না দেবেন কাকে দেবেন সুপারিশ করার জন্য অনুমতি এবং কার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন সবের মালিক একমাত্র আল্লাহ রব আলমিন তাহলে সাফা আতের এই ক্ষমতা যে আল্লাহর অনুমতি নেই সুপারিশ কারিকে অথবা যার জন্য সুপারিশ করা হবে অথচ সুপারিশ হচ্ছে আর এই সুপারিশ কাজে আসছে না এইরকম সুপারিশ নেই একমাত্র সুপারিশ সে মালিক আল্লাহ আক্রবুল আলমিন এবং যাবতীয় সুপারিশের মালিক আল্লাহ কল্লিল্লাহি শফা আতুজমিয়া আর একটা আয়াত হচ্ছে আয়াতুল কুরসির আয়াতুল কুরসির একটি অংশ আল্লাহ দু আল্লাহ আল্লাহাকের সাদ করছে মানি কে আছে এমন কে আছে এমন ব্যক্তি अनुमति छाड़ा सत्ता आम व्यक्तित्व आमन केल्लासे सुपारिश करते आये पुरोपुर साफात के अस्वीकार आ पुरोपुर सुपारिशारिशर अनुमति क्रमे आल्ला अनुमति हम सुपारिश आल्ला अनुमति हो सूपारिश करे क्या सुपारिश कर হাসরের ময়দানে বিচার দিবস হিসাবের সময় সেই সময় কে সুপারিশ করবে সুপারিশ আবুল জন্য সুপারিশ যে আল্লাহ অন্যকে সেজদা করে মরে গেল তার জন্য সুপারিশ যে সিরি করে মরে গেল তার জন্য সুপারিশ সুপারিশ কার জন্য তাহলে যখন না না তাহলে বুঝা গেল যে কিছু সুপারিশ আছে যেগুলি না আর কিছু সুপারিশ আছে যে হ্যাঁ নামাজি মুসলিম তার ইসলামের প্রমাণ করেছে তার পাঁচ অত্তর নামাজ দিয়ে কারণ পাঁচ অত্তর নামাজ থাকলে তার কাছে ইসলামের প্রমাণ আছে যে আমি যে মুসলিম আমার অন্তরে আল্লাহ পরে কালে ইমান আছে আপনার অন্তরে আল্লাপের প্রতি ইমান আছে আল্লাহ কাছে জবাবদেহি করতে হবে এর প্রতি ইমান আছে প্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজ সম্পর্কে প্রতি ইমান আছে তাহলে আমার পাঁচ নামাজ নমাজ আমি প্রমাণ করলাম যে আমার অন্তরে সত্যি বিশ্বাস আছে আল্লাহ পরকালে आय नम्बर छब्बीस इरसाद सम्पर्क असंख्य फेरिस्त रे आसमानी आसमान असंख्य फिर खाली जैगा कत संख्या रही फेरस्ता फेरस्ता सुपारिश करूपारिश कार्य कर অন্যান্য ফেরিস্তাগণের সাফাত সাফা আতম শেয়ান তাদের সাফাত কোন কাজে আসবে না ইল্লা তবে আল্লাহ বলছেন ইল্লা তবে কাজে আসবে জান আল্লাহ আল্লাহর অনুমতি দেওয়ার পর আল্লাহ যখন অনুমতি দিবেন তখন সাফাত কাজে আসতে পারে তাহলে জিব্রাহ আলী ইসালাম কেউ আল্লাহর কাছে অনুমতি নিতে হবে শেষ দায়ী পড়ে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও সাফাত করার জন্য জন্য। আল্লাহর অনুমতি দেওয়ার পর কার জন্য অনুমতি দিবেন লেমাইয়া সাও সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা যার জন্য আল্লাহ চাইবেন বলা হবে এ আব্দুল্লাহর জন্য আল্লাহ সাফাতের অনুমতি দাও এই আব্দুর রহমানের জন্য আল্লাহ অনুমতি দাও আল্লাহর ইচ্ছা হলে দেবেন আল্লাহ চাইলে দেবেন না হলে যার জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন সাফাৎ হোক এর জন্য হয়েছেন সম্মতি আল্লাহ হয়ে গেছে তাহলে সাফাত এবং আল্লাহর রেজামন্দি হইতে হবে তাহলে সাফাত হবে এই আল্লাহ আল্লাহাক বললেন আল্লাহাকুল্লা আলমিন আরেকটি আয়তে সাবার আয়ত নম্বর বাইশ এবং তেইশে রয়েছে বলে দেন मुर्देको आ रहा उसे हिंदु पत्थलिकारणा थके तर दुर्गा सरस्वती रामकृष्ण तेज देवता मुस्लिम देख এ থাকে যে আলী হাসান হোসেন উদ্ধার করতে পারে আর যদি কারো এই ধারণা থাকে যে উদ্ধার করতে পারে শসেনা উদ্ধার করতে পারে এইরকম যদি আকিদা থাকে আল্লাহ তাদেরকে বলছেন এ হচ্ছে ভ্রান্ত সাফাত শিরকি সাফাত অথবা বিদাতি সাফাত যদি এইরকম ধারণা থাকে যে এরা যা ইচ্ছা তাই করতে পারবেন সাফাত বা এদেরকে তারা ইচ্ছা করলে আসো আমার সাথে তারা শরিক করি দিল তাদেরকে আর যদি মনে করে যে তারা আল্লাহর কাছে শেষ পড়ে পড়ে দোয়া করবেন আর তারপরে সাফাত করবেন কিন্তু দেখা যাচ্ছে যে যাদের সম্পর্কে আঁকিদা রাখা হচ্ছে তারা নিজেরাই বিদাতি রান শোনার অনুসারী নয় তাদের কিতাব তাদের বক্তব্য তাদের আকিদা তাদের আমল বিদাতে ভর্তি বিধাত ছড়িয়ে গেছে পীরতন্ত্রের বিদাত সুফিবাদের বিদাতির বিদাত বহু রকমের বিদাত ছড়িয়ে গেছে আর তাদের সম্পর্কে এরকম ধারণা তারা আমাদের জন্য সাফাত সুপারিশ করবেন তাহলে আকিদা সাফাত সম্পর্কে তাহলে সাফাতের আমি দুইটি ভ্রান্ত প্রকার বর্ণনা করলাম একটি হচ্ছে সিরকি সাফাত বা কুফুরি সাফাত তারই নাম আরেকটি হচ্ছে বিদাতি সাফাত যে আল্লাহ তাদেরকে এইরকম ক্ষমতা তো দিয়ে দেননি বা আল্লাহ ভাগ তো পায়নি কিন্তু সাফাত করে নিয়ে যাবে আদর্শ ছাড়া অন্য কোন তরিকায় আমল করবে তার আমল প্রত্যাখ্যাত মরদুত তাহলে দুনিয়ার আমল যদি প্রত্যাখ্যাত হয়ে যায় তার বিদাতের দুনিয়ার আমলই কবল হচ্ছে না তাহলে আখেরাতের একটি আমল হচ্ছে সাফাত করা এই বিষয়টি জিকির করেন কলবে এইভাবে জিকির করবেন তারপরে আপনাদের জিকিরের এই কোর্স তারপরে আল্লাহ আল্লাহ জিকির করেন বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এইসব জিকির শিখালো আল্লাহর নবী জীবনে করেননি দুনিয়ারি আমল যখন কবুল হলো না এই বিদাতিদের আখেরাতের একটি আমল হচ্ছে আপনাদের ধারণা যে আপনাদের জন্য এই ভক্তদের জন্য মরিদানের জন্য তারা সাফাৎ করবে এই সাফাৎ কি হবে কবুল হবে না তো আল্লাহ লোকদের তোমরা ডাকো দেখি ডাকো রামকে ডাক তোমাদের উদ্ধার করুক ডাকো তোমাদের কৃষ্ণকে ডাকো দুর্গাকে ডাকো ডাকো তোমাদের জিলানিকে ডাকো উদ্ধার করুক একটু বালা এই সেনাবাহিনী গুলোকে উড়িয়ে দিকে একটু লোহিত সাগরে ভাসিয়ে আর অত দূর যদি মুশকিল হয় লোহিত সাগরে পৌঁছানো বাগদাদের কাছাকাছি আছে তো এখানে ভাসিয়ে দিক আর এত দূরে যদি মুশকিল হয় তো দুটি খুব বড় বড় নদী রয়েছে হ্যাঁ দাজলা আর ফোরা রয়েছে দাজলা ফোরাতে ভাসিয়ে দি ওদেরকে আছে ক্ষমতা যাকে গৌসুল আজম উপাধি দিয়ে দিল মুশ্রেক রানি উদ্ধার করে ভক্তদেরকে উদ্ধার করি বলছি তো একটু ধরুক এই জালেমদেরকে আর ধরে নিয়ে গিয়ে দাজলার ফোর ডুবিয়ে দিকে ক্ষমতা থাকলে আল্লাহ বলছেন ওদুল্লা জি না ওদেরকে ডাকো দোয়া করো জিলানির কাছে আল্লাহ বলছেন তারা আসমানে জমিনে যার্রা পরিমাণ কোন কিছুর মালিক না যার্রা মানে কি যার্রার এর আগে তফসিল করেছিলাম কয়েকটি আজকাল নতুন অর্থে যার্রা হচ্ছে হ্যাঁ অনুপরমাণু এই যে অ্যাটম বম হচ্ছে না বলা হয়ে গুলো কি অনুপরমাণু পরমাণু বোমা বলা হচ্ছে এই জন্য যেগুলি আপনার চোখে ধরে না এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন কিছুর এরা মালিক নয় জিলানি মালিক নয় চিস্তি মালিক নয় এমন কোন নবী রসুল ও মালিক নয় একমাত্র মালিক আল্লাহ বাকরব বলে আলমী একমাত্র মালিক আল্লাহ বাকরবুল আলমী आकाशे मालिक लोहे महफुजिपी मालिक देते कहनी बहु आब जिलानी भ्रांत सरकी जीवन लिखा भाषा और उर्दू भाषा सरकी कथा फिर देखे बे तुम तकदीर तो लोहे महफुज नहीं কিন্তু বাবা দিতে হবে আপনি পিরে কি আপনি না দিবেন দেবে নাই বাবা তবে চেষ্টা করতে হবে ঠিক আছে ওখানেও মানে আল্লাহ রাখেনি আমি দিয়ে দিলাম একটা আল্লাহ কি বলছেন পরিমাণ অন পরমাণ পরিমাণ কোন কিছুর মালিক নয় আসমানে জমিনও নয় জমিনের একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তোর বিষয়ের যদি মালিক না হয় বা বস্তুর মালিক না হয় তাহলে সেনাবাহিনীকে উঠিয়ে ফেলুক তোলাতে আরো বড় কমপক্ষে আশি কিলো ওজন আছে আর জার আরেকটি অর্থ হচ্ছে প্রাচীন আরবিতে পুরোনো আরবিতে নবিস্লামের জামানার আরবিতে তখন অনপরণ বোমা তৈরি হয়নি সুতরাং এই ধারণা ছিল না সুতরাং এই নতুন তফসির না করে সেই তফসির করা ভালো যেই অর্থে নবী সালামের জামানা এই জার্রা শব্দটি ব্যবহার হইতো ना आ माली कारो मन वासना कमना पूर कर पास कर मालिक की कारो चाकरी लागिए देवर की मालिक हो जारे अर्थ होता है धूलिकना रोद्रे समय জানালা খুলে দেশে এই দৃশ্যটা খুব দেখতে পাওয়া যায় এখানকার জানালা তো বন্ধ থাকে সেজন্য খুলে আমাদের দেশে জানলা খোলা থাকে তাই না ঘরে জানালা বসে আসেনা দিয়ে ঢুকছে দেখা যায় অবস্থা না কিন্তু ধরে দেখেন এই আত্মগুলি ধুলি যখন ঢুকছে আমি ধরবো দেখি দেখতে পাবেন ধরে ধরতে পারলেন না পারলেন তাও বুঝতে পারবেন না আর দেখতেও পাবেন না এগুলিকে বলা হয় জার্রা তার একটি ক্ষুদ্র দানাকে বলা হয় জার্রাহ তো এই জানারও মালিক নয় এই ধুলি মালিক নয় না কেউ গাড়িতে শরিক হয়েছি কেউ একটা বিল্ডিং এর হয়েছি কেউ একটা ব্যবসা ব্যবসায় প্রতিষ্ঠানে শরিক হয়েছি আর আজকাল কোম্পানিগুলিতে কোম্পানি গুলিকে আরবিতে কি বলা হচ্ছে সারিকা এই বলা হচ্ছে যে তাদের শরিক আছে হ্যাঁ অমোক অ্যান্ড কোম্পানি বলছে কোম্পানি মানে তার সাথীরা আছে তার সাথী সঙ্গীরা অথবা এবং তার ভাইরা মিলে এই কোম্পানি চালাচ্ছে না এখানে তো অমোক অমুক আবদুল্লাহ এবং আমাদের দেশে থাকে অ্যান্ড ব্রাদার্স থাকে কোম্পানি অমোক ব্যক্তির কোম্পানি এবং অ্যান্ড কোম্পানি আরও সাথী সঙ্গীরা আছে তাহলে দুনিয়াতে বিভিন্ন জিনিসের মানুহ শরিক হয়ে যায় কিন্তু আল্লাহ আলমিনের কেউ শরিক নেই না আসমানের কোনো কিছুতে শরিক আছে না জমিনের কোনো কিছুতে শরিক আছে না সৃষ্টির ক্ষেত্রে শরীর আছে না কুদ্রুত ক্ষমতার ক্ষেত্রে শরিক আছে না দেওয়ার ক্ষেত্রে শরিক আছে না নেওয়ার ক্ষেত্রে শরিক আছে নেওয়ার ক্ষেত্রে কাউকে কিছু দিল আল্লাহ দিচ্ছেন তাতে আরো কারো অংশ আছে না নেওয়ার ক্ষেত্রে আল্লাহ কারো মত দান করছেন তাতেও কারো শরিক থাকবে না তাহলে তো আল্লাহ পাঠাচ্ছেন আর জিলা নিয়ে রাসুল্লাহ প্রিয় জামাই উসমান রাজি আল্লাহ তালানো প্রিয় জামাই আলী রাজি আল্লাহ তালানো শহীদ হচ্ছেনিত শ্বশুর উমার রাজি আল্লাহ তালো শহীদ হচ্ছেন মসজিদ নবীতে মসজিদের পাশে শহীদ হচ্ছেন আলী যদি আল্লাহ হচ্ছেন তাহলে তিনি বাধা দিতেন না আমি কিন্তু চাই আমি আপনার শরিক এটা ব্যবসা করতে যাচ্ছেন দুজন একজন যদি বাধা দিতে ঝামেলা যাবে ব্যবসা হবে না দুই শরীফ দুই পাটারে আল্লা সাথে তাহলে প্রথম রাসুল্লাহ সাল্লিসের হতো তাও নেই যদি থাকতো তাহলে এই ঘটনা গুলি ঘটত না এবং তার আগে বলি নবী সাল্লামের ছেলে সন্তান জন্ম নিচ্ছে তারপরে বাল্য জীবন আল্লাপ নিয়ে নিচ্ছেন কমপক্ষে আল্লাহটা করছেন আল্লাহ আমার পরামর্শ আমার মেয়ে চারটা থাকবে আর তাও তিনটা আমার চোখের সামনে কেন নেবেন আমার পরে নেবেন কে চাই যে আমার চোখের সামনে আমার ছেলে মারা যাক চাই যদি ক্ষমতা থাকে তাহলে দেওয়ারও কোন ক্ষমতা নেই কারো ভাগ আর নেওয়াতেও কারো ভাগ একক মালিক আল্লাহ প্রয়োজন আছে। আমরা যতই কাজ করি আমাদের ডানে বামে যদি সহযোগিতা না থাকে তো আমরা কাজ করতে পারবো না দেখেন রেকর্ডের ক্ষেত্রে সহযোগিতা এই রেকর্ড না হলে খালাস যে হাওয়াতে আমার কথাটি বেরিয়ে গেলো যারা শুনলেন শুনলেন না হলে হাওয়াতে বাতাসে চলে গেল তার লক্ষ গুনে সাহাবাই কেন রসৌলামকে ভালোবাসতেন তাহলে তারা একটি কথা ছাড়তেন না যদি এই ব্যবস্থা থাকতো আর আজ পর্যন্ত আমাদের কাছে সব কথা স্পষ্ট হয়ে পরিচে যেত তাহলে যারা তারা জাল করতে পারত এগোতে পারবেন না আপনার স্ত্রীর সহযোগিতা না হলে আপনার ছেলে মেয়েদের লালনবাল করতে পারবেন আপনার ভাইদের সহযোগিতা না হলে আপনি সম্মানে গ্রামে বাস করতে পারবেন না যেখানে বাড়ি আছে বাস করতে পারবেন না আত্মীয় স্বজনের সহযোগিতা না আর এই বিষয়গুলো জানছেন আপনারা দেশে যে অবস্থা তো আল্লাহর আলমিনকারী নেই কোনো আল্লাহ আল্লাহ যখন কোন কাজ করতে ইচ্ছা করেন তখন সেনাবাহিনীর প্রয়োজন হয় না সাহায্যের প্রয়োজন হয় না কারো সহযোগিতার প্রয়োজন হয় না কারো পরামর্শ প্রয়োজন হয় না আল্লাহ কি বলেন কোন হয়ে যাও তখন কি হয় ফায়াকুন হয়ে যায় আল্লাহফাক সেন সাফাত না আল্লাহর দরবারে কেউ সাফাত করবে সাফাত কাজে আসবে না কাজে আসবে না অতক্ষণ আল্লাহ বলছে তবে তার সাফাত কাজে আসবে যাকে আল্লাহ অনুমতি দেবেন যাকে আল্লাহ অনুমতি তার সাফাত তার সুপারিশ কাজে আসবে ইল্লা লেমন আজেন আল্লাহ এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন তার জন্য সুপারিশ কাজে আসবে তাহলে এই অনুমতি আল্লাহ সুপারিশ কারির ক্ষেত্রে যে কে সুপারিশ করবে ওটো তুমি সুপারিশ করো ঠিক আছে সেটা থেকে ওটা তোমার কথা শোনা হবে তারপরে সুপারিশ করবে কার জন্য যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রে আল্লাহর অনুমতি লাগবে তো এই ছিল সাফা সম্পর্কে বেশ কিছু অনুবাদ করব। আবু হৈরারা রাজি আল্লাহ তু হাদিসটি বর্ণনা করছেন যে তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মান আস আদুল না কেয়ামতের দিনে বিচার দিবসে আপনার সাফাতের সবচেয়ে বেশি হকদার অধিকারী কে হবে কে পাবে আপনার সাফা দিয়ার আপনার সাফাত কে পাবে মন আসাদি রয়েছে অর্থ সবচেয়ে বেশি আমার সাফাত সুপারিশের হকদার অধিকারী যে পাওয়ার যোগ্য সে কে যেই ব্যক্তি বলবে এবং রসুলের রেশা আল্লাহ শাহাদ দিল মুহাম্মুর রসুল্লাহ মুহম্মদ সাল আল্লাহ রসুল এ বাদতে একমাত্র আল্লাহ তোমার আর তরিকা একমাত্র তোমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই দুইটি কথা যে ব্যক্তি বললাম তাহলে যদি এবাদত একমাত্র আল্লাহর জন্য না হয়ে যেতে পারে কালকে এক ভাই বলছেন যে এক চিটাগাঙের এক কবর পূজারী বলছে যে আমরা সন্নি আমরা সন্নি তারা সন্নি আর সন্ন্যীর অবস্থা দেখেন শুনে শুনে মুসলমান শুনেছে যে ভারতে আল্লাহ চরণ্নের পূজা হয় তাই শুরু করে দিয়েছে শূন্য মুসলমান এটা হচ্ছে আমাদের দেশি শূন্য আসল কোরআন হাদিসের সুন্নি হচ্ছে যারা নিজেদের দুই রকমের শেষদা তো আল্লাহর জন্য করে কিন্তু কবর মাজারে গিয়ে তাজিমের চেষ্টদা করে শুনে শুনে মুসলমান আমি এই ব্যাখ্যা করি এই সন্নিদের বুঝলেন না যের এইরকম সন্নি তো কি বলছিলাম সেই লোকটি বলছে যে আমরা আর আমাদের বিশ্বাস যে দুই রকম একটা সম্মানের এই আকিদা হচ্ছে ধর্ম তাদের এটি ভুল নাই চুরি করা ডাকাতি করার মতো আর চোর ডাকাত চুরি করে ডাকাতি করে আর বলে না যেটা ধর্ম বলে আমাদের অপকর্ম ধর্ম না বলে কি করে বলে যেটা অপকর্ম আমাদের পাপ আমরাগার কিন্তু সিজদা করে আর বলে এর নাম হচ্ছে ইসলাম ধর্ম এর নাম ইসলাম ধর্ম আর নিজেকে বলেছেন হকদার নেই দুয়ার হকদার নেই উদ্ধারকারী নেই সন্তান দাতা নেই রোগ দাতা নেই রোগ ভালো করার মালিক নেই কোন মহবুত নেই উপাস্য নেই বাকিগুলি সব বাতিল तरिकाइा तर भ नमज हमें नमज आरो, आरो नमज आ भाग करी भाग करी ल्ला के पार्जन तरीका लागे तरिका जथेष्टल ना तो आता थक सैडे थक आसल तरिका हम तरिका तुम चिस्ती नक्शबंदी आरोप शाखा प्रशिका प्रशाखा जमीन चर्मन वाला चिस्तिया नक्शबंदी मजदीदी तरिका शाखा प्रशाखा मुजद दीदी तरीका ইত্যাদি ইত্যাদি তরিকার অভাব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি তরিকা বাংলাদেশে রয়েছে এই বিদাতি তরিকাগুলি বাংলার জমি রয়েছে কোয়ালমা পড়ছেন্মদ রসুল্লাহ সাফাত পাওয়ার জন্য আর বলছেন যে আমরা তার সাথে চিস্তিয়া সাবিরিয়া হইতে হবে আমাদের মুড়িধ হইতে হবে বা আমাদের পীরকে ধরিতে হবে যার এই তরিকা নেই তার কোন মুক্তি নেই যার পীর নেই তার পীর এসব সিরকি কুফুরি বেদাতি কথায় ডুবে রয়েছেন তাহলে সাফাত কি করে হবে সাফাত কার জন্য হবে যে ব্যক্তি লাহাম্ম বলল শুধু বললো না মন্ত্রের মত মুখ দিয়ে অন্তরের অন্তর স্থল থেকে খলুসিয়াতের সাথে অন্তর থেকে নির্ভেজাল নিখুত করে খালেস অন্তর থেকে খালে সামিন তার মনের খলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে নফস মুন। তাহলে যে ব্যক্তি মনের হৃদয়ের অন্তর থেকে যেই ব্যক্তি এই কলিমা বলবে সে বলল অন্তর থেকে এল আল্লাহ ছাড়া কেউ আমার মাবুদ নেই আমার এবাদত বন্ধু কি আল্লাহ ছাড়া কারো জন্য নেই সে কি নামাজি হতে পারে আল্লাহ একমাত্র তোমার এবাদত করি আর প্রথম বেপাদত আল্লাহ বলছেন তুমি কলিমা পড়েছো প্রথম বিপাদত কি নামাজ আসে নামাজ পড়ে না বা খেয়াল ঘুষি পড়ে চার পড়ে তিন পরে কোনোদিন পাঁচ কোনোদিন তিন কোনোদিন দুই কোনোদিন পড়লো না পড়লো জমাটা পড়ে अपराधी बोल जान्ना बोला क्रिमिनाले अपराधी जिज्ञासा करा जहां नामे चले गई কি ব্যাপার তোমরা জাহান নামে কেন তখন তারা প্রথম উত্তর কি দিবে বলুন কালুলো মিনাল মুসাল্লিন তারা প্রথম উত্তর দেবে যে আমরা নামাজ পড়তাম না আমাদের জাহান নামে আসার মুখ্য কারণ যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে অথচ জাহান নামে মুসলিম বন্ধু বান্ধব বেনামাজি তারা বলবে মুখ্য কারণ হচ্ছে কি এ মুসলিম উম্মের যারা মুসলিম বংশে জন্ম নিয়েছে আর তারা জাহান নামে যাবে তাদের মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন কালনা কুমিলাল মুসাল্লিন কোথায় যাবে জাহান নামে যাবে আর বলবে যে আমরা সময়কে নষ্ট করেছি খেলতামশায় কেউ তো তাস খেলেছি কেউ জুয়া খেলেছি কেউ গান শুনেছি রাত বারোটায় শুয়েছি আর সকাল দশটার সময় উঠেছি জুমা পড়ার জন্য জুমা পড়া মুসলমান ডিউটি সকাল সাতটায় থাকতো সাড়ে আটটায় জাগতাম গল্প গুজব করে আর দেখে পাপ করে রাত দুটা আর উঠতাম গিয়ে সকাল সাতটায় ডিউটি যেতাম তখন নামাজ পড়তাম আল্লাহ চলবে কাজে সময় নষ্ট করেছে তাদের সাথে ছিলাম আমরা অকুন্না নোকাজ অমৃদ যারা পরকাল সম্পর্কে গাফিল এক শ্রেণীর লোক আছে মুসলিম জাতির মধ্যে রয়েছে আর অমুসলিম তো সবাই যারা পরকালকে অস্বীকার করে অথবা পরকাল সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ নেই হয় অস্বীকারী অথবা কোন জীবনে যে আছে জবাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে পাই পাই করে হিসাব সেখানে হবে হাই জান্নাতে যেতে পারবো কিনা হাই জাহান্ন থেকে বাঁচতে পারবো কিনা কোনো খেয়াল আসেনি কোনোদিন আছে না এরকম লোক খেয়াল আসলে সংশোধন হইতো না আপনার মাস্টার ডিগ্রি পরীক্ষা থাকে আর বলছেন সবকিছু তোমার করে দেওয়া হয়েছে তুমি এসো এই আগামী সপ্তাহে পরীক্ষা তো ভয় খেয়ে যাবেন আগামী সপ্তাহে পরীক্ষা কোন প্রস্তুতি না আমি জানি না আমার ফর্ম ফিল করে সব করে দিয়েছো কি করে আমি পরীক্ষা দেবো আল্লাহ কি এরকম করেছেন ছর ষাট বছর সত্তর বছর অনেক কিছু হয়েছে কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করে ফিরে আসনে আল্লাহর দিকে তবা করে কত উত্থান পতন জীবন এসেছে সংশোধনের জন্য মোড় এসেছে মোড় মানুষের বিশেষ করে সংশোধন হয় কোন একটা ধাক্কা লাগলে অনেক ধাক্কা খেয়েছি কিন্তু সংশোধন আমরা পরকালকে অস্বীকার করতাম না আমরা খেয়ালি করিনি মরার কথা আর কবরের কথা আর পরকালের কথা জান্ন আল্লাহ কি বলছেন আসল বিষয় আসেন সাফা আতু সাফেন সুতরাং এই রকমের লোকদের কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না শুনে রাখুন ভালো করে আল্লাহ কি বললেন ফাম তানফ তাদের কাজে আসবে না সাফা আতু সাফেন কোন সুপারিশ কোন রকমের সুপারিশ সাফা কাজে আসবে না পাঁচ অপ্তায়ম করেনি নামাজ ফজর পড়ার অভ্যাস হয়নি এই অবস্থায় মরে গেছে জি যারা পরকাল সম্পর্কে একেবারে গাফিল হয়ে একবারে দুনিয়ামুখী হয়ে দুনিয়ার দিকে ছুটতে ছুটতে মরে গেছে ফাম যা সময়কে খেল খেলতামশায় এবং পাপের কাজে নষ্ট করেছে কিন্তু নেকির কাজে লাগাইনি ব্যক্তি থেকে আল্লাহ নেই তুমি যখন মাহুদ হাই আল্লাহ বলতে বলছেন বলো যে নামাজের জন্য এসো তখন কি বলতে হবে বলতে হবে না যে আল্লাহ তুমি যদি তফিক দাও তা আসছি আল্লাহ তুমি যদি কুয়াত দাও শক্তি দাও তাহলে আমি আসছি যেতে হবে না আর আপনি নামাজ পড়তে গেলেন না আর আপনি প্রকরণ, সাফাত বেশ কয়েক প্রকারের হবে আমি যদি মোট একসাথে বলি তাহলে বলতে পারি যে সাত প্রকারের সাফাত হবে শুনে রাখুন এ প্রত্যেকটি সাফাতের কিসম বা প্রকরণ আপনাদের সামনে পেশ করব সাফাত হবে কত প্রকার বললাম সাত প্রকারের ছয় প্রকারের সাফাত একমাত্র খাস নবী করিম সাল্লাই ছয় প্রকারের সাফাত করবেন একমাত্র আর এক রকমের শুধু সাফাত আছে বা এক প্রকার সাফাত আছে যা নবী সাল্লাম করবেন আরও হবে এবং মালায় কা ফেরিসনও করবেন আর অন্য অন্য সৎ মমিন মোত্তাকি তারাও করবেন জি आा कर दुआ करते आल्ला इत्यादि इत्यादि मन आशा जन आल्ला সাফা সাফাত আল্লাহর কাছে একটু আমার জন্য সাফাত করি আমিও দোয়া করছি আপনিও দোয়া করেন কখন আল্লাহ পাক বোলায় আপনার দোয়া চোখের আড়ালে দোয়া আল্লাহ পাক বেশি শোনেন যেমন ইসলামের হাদিস রয়েছে যে মমিন ভাই যদি চোখের আড়ালে দোয়া করে সামনাসামনি নাই সামনাসামনি করেন কিন্তু সামনাসামনি দুয়ার চাইতে চোখের আড়ালের দোয়া বেশি শুনে যে আপনি আমার সামনে মজুদ নন আর হেফাজত করে এই দু আল্লাহ তাড়াতাড়ি শুনে নেন কারণ এই দোয়াতে কি রয়েছে আপনাকে দেখাবার জন্য নয় আপনাকে খুশি করার জন্য নয় হ্যাঁ আপনার মন জয় করার জন্য নয় বা আপনার কাছে কিছু পার্থিব গরজ আছে আপনাকে যদি বেশি দোয়া দিই তা আপনি কিছু মানে আমার ভক্ত হবেন অথবা আর কিছু এইরকম কোন উদ্দেশ্য নেই আল্লাহকে যা যায় খেয়ে দিই চোখের সামনে আল্লাহকে খুব ভালো রাখু আল্লাহ এবং আমার জন্য আমি যে ভাইয়ের জন্য দোয়া করলাম চোখের আড়ালে আমার জন্য কি হয় বলুন তো দেখি আপনার জন্য আপনি চোখের আড়ালে আমার জন্য দোয়া করছেন অন্য কোন ভাইয়ের জন্য দোয়া করছেন যে কোনো মুসলিম ভাই হোক না কেন দোয়া করছেন আপনি তাহলে আপনি কি পাবেন যেমন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে হতে পারে আমার দোয়া কবুল না হইতে পারে কিন্তু আমি যে আপনার জন্য দোয়া করলাম ফেরিস্তা আমার জন্য যখন দোয়া করলাম ফেরেস্তা তো আল্লাহর দরবারে কবুল হবে ফেরস্তা কোনদিন আল্লাহর নাফরমানি করে না আমি কত নাফরমানি করি আপনি কত নাফরমানি আল্লাহ সুতরাং দোয়া করতে বহিলি করবেন না দুনিয়ার ক্ষেত্রে বলছি কোন মুসলিম ভাইয়ের জন্য দুয়া করতে গিয়ে কৃপণা তো করবেন না আল্লাহকে সুস্থ রাখো কেন সুস্থ থাকবে হিংসা করে কিছুই কমানো যায় না বরং নিজের আমল নে ধ্বংস হয়ে যায় শুনে রাখুন কমানো যায় না আল্লাহ যা ওর ভাগ্যে রেখেছে তা পাবে কিন্তু আপনি নিজের নেকি নষ্ট করলেন নিয়তটা খারাপ করলেন আর মনে মানসিক অশান্তি যদি বেড়ে চলে যাচ্ছে আরে আমি তারপরে রাত্রে গিয়ে ঘুম আসে না মানসিক অশান্তি তাহলে যে হিংসুকের মানসিক অশান্তি রয়েছে আর দুনিয়ার অশান্তি রয়েছে আখেরাতের অশান্তি রয়েছে আর মানসিক অশান্তির কারণে দৈহিক অশান্তি হয় যখন হিংসার জ্বালায় ঘুম আসে না তখন শরীর খারাপ ঘুমায়নি সারা রাত অনিদ্রা তখন কি হয়স করলেন আর আখেরাতের নেই পাহাড় ছিলেন না বরং মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন এমনকি মুসলিম যদি ফাঁসে হয় তার জন্য হৃদায়তের দোয়া করেন মুসলিম যদি বিদাতি হয় মুসলিম কিন্তু বিদাতি হৃদয়তের দোয়া করেন মুসলিম গুণাগার হয়ে মারা গেছে তার মাঘ ফেরত দোয়া করেন কুফুর সিরকের ওপর যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া বন্ধ কিন্তু এমন কি কাফের মুশেক বেঁচে থাকে আল্লাহ করে এই লোকগুলি হেদায়ত হয়ে গেলে ইসলামের আরো কাজ হবে আল্লাহ সাফাত করিম সাল্লামের হবে যে সাফাত গুলি সবচেয়ে বড় সাফাত যে সাফাতকে সাফাতে কুবরা বলা হয় বা সাফাতে ওজমা বলা হয় ওজমা আজিম থেকে আর কুবরা কবির থেকে মানে বৃহৎ সাফাত সবচেয়ে বড় সাফাত একে সাফাতে হবে সমস্ত উম্মতের জন্য শেষ উম্মত পর্যন্ত বিচার দিবসে হাসরের মাঠে ত্রাহি ত্রাহি করছে মানুষ ঘামে হাবুডুবু করছে আর গরমে আর বরদাস্ত হচ্ছে না হিসাব কখন হবে হিসাব শুরু হয়নি এই সাফাহাতের জন্য মানুষ দৌড় দিয়ে যাবে এক এক কিছু প্রতিনিধি বের হবে নেতারা বের হবে আর দৌড় দিবে আছে না কোনো সমস্যা হলে কিছু নেতা নেতা টাইপের লোক থাকে ওরা তখন নেতাগিরি করে না दुनिया क्षेत्र देखी तो आखिर तो रख लोक दौड़े छोटा छुट्टी छोटा छुट्टी करते छोटा सवार परामर्श जुक्ति हो जा आदम आल इमाम पिता सवार पिता तेनु आल्लमर पिता मुसाला पिता इब्राहिम आल्लम पिता पिता सबा चलिए सबाई आदम आल्लम के दौड़ी अब उन आदम আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি আমার যে কি হবে আমার কি হাই আমার কি হবে ইজ হাবু ইজ হাবু এলাকায় আমার ছাড়া আর কাউ কি আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না হাদিসে আরো বিস্তারিত কিছু কথা আছে তিনি ভুলকে ভুলের কথা স্মরণ করবেন প্রথম রসুল তিনি ছাড়া অন্যের পূজার বিরুদ্ধে তিনি দাওয়াত নিয়ে এসেছিলেন তৌহিদের দাওয়াত তিনি হচ্ছেন নু আলী সালাম তার কাছে যাই আমরা সবাই যাবে সেখানে দরখাস্ত করবে মানুষের অবস্থা চিন্তা নিয়ে ব্যস্ত আছি যা অন্য কারোর কাছে চলে যাও তারা যাবেন তখন কার কাছে এব্রাহিম আলী ইসলামের কাছে যাবেন এব্রাহিম আলী সালাম বলেন না আমার দ্বারা হবে নাফসি আমার দ্বারা হবে তিনিও তার এক একটু এর কথা দোষের কথা যদিও সেই দোষ নয় কিন্তু তিনি সেগুলোকে নিজের দোষ মনে করবেন যারা বড় ব্যক্তিত্ব ভুল না হইলেও নিজের অনেকগুলি ক্ষুদ্র বিষয় রয়েছে যেগুলিকে তারা ভুল মনে করে। তো তিনি বললেন আমার দ্বারা হবে না যাওয়া ইসবাবু আমার ছাড়া আর কাউকে খুঁজে তারা ছুটি আসবেন মুসা আলি সাল্লাম দিকে মুসা আল্লাহর কালিম আল্লাহ কথা বলেছেন স্বয়ং তার সাথে তোর যাই মুসা আলি সাল্লামের কাছে মুসা আলি সাল্লাম বললেন যে না নফসি নফসি ইহাবুয়ে লাগাইরি আমার ছাড়া আর কাউ কি খুঁজে আমার দ্বারা হবে না আমিও ভুল করেছি আমার তো আর সাহস হয় না আল্লাহ নিজেকে নিয়ে সেই সময় বলবে আল্লাহ কো আল্লাহ কই আমার মাসুক্ক ছুটবে শুধু আমি থাকবেন আর এ ভণ্ডরা আমার মাসুক্কো মাসুক আল্লাহ কই সেখানে ছুটবে বুঝতে পেরেছেন কি ভণ্ড আমি ধর্মের নামে কি ভণ্ডামি কি ভাঁতাবাজি ধোকাবাজি সবাই ছুটে আসবেন তিনি নিজে কোন ভুলের কথা বলবেন না কিন্তু ভয় করবেন যে আমার আকাশে উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ আমাকে উঠিয়ে নিয়েছেন তারপরে যে এই খ্রিস্টানেরা কি করেছেই তাকে সান অফ গড দিয়েছে আল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে এক আল্লাহ জায়গায় তিন আল্লাহ জিজ্ঞাসা করে নেন তুমি কি করেছ কি আল্লাহ রসুল আর দাঁড়াবে গিয়ে যা আমার ছাড়া আর কাউকে খুঁজ সবার পরামর্শ হবে যে এখন একজন বেঁচে থেকে গেছে। তার কাছে গেলে কিছু আশা করা যেতে পারে আর কোথাও আশা নেই চলো যাই শেষ নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সমস্ত রসুলদের তিনি সবাই সমস্ত তিনি কি বলবেন আনা লাহা আমি এই সাফাহাতের হকদার এই সাফাহাতের হকদার আমি আসা আসা আসা রব্য কামা কামা মাহমুদাহ আল্লাহ কোরআনে পাকের সাদ করেছেন পনেরো ইসরাইলে। আল্লাহ আদেশ করছেন যে অমিনা লাইল ফতাহ না ফেলাত এটি আপনার জন্য নফল এবার অতিরিক্ত যা আপনার উন্মত আপনাকে করতে হবে করতে হবে আপনি করেন সোয়া মুজাম্মেল বিশেষ ভাবে আল্লাহ নবী কে বলেছেন কুমিল্লা রাতের অধিকাংশ অংশ তুমি তাহাজুদে কাটাও আশা আইয়া তাহলে আশা করা যায় কি যে তোমাকে দিবেন কোথায় মাকাম প্রশংসিত মাকামে মাহমুদ ওই স্থান যেই স্থানে থেকে আল্লাহ আল্লাহ পাক রব আলমিনের দরবারে শেষ তিনি পড়ে যাবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন কিসের সাফাতের দোয়া করতে থাকবেন শেষ পড়ে থাকবেন কতক্ষণ যে পড়ে থাকবেন আর কত দোয়া করতে থাকবেন সেই সময় আল্লাহ বেশ কিছু এবং দুয়া শিখিয়ে দেবেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে এাম করে দিবেন ওই করে দেবেন যে এই দুয়া পড়ো তাহলে তোমার দুয়া শুনবো আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয় সুরাফাতে দিয়ে শিখিয়ে দেন আখেরাতে নবীকে শেখাবেন না রয়েছে হাদিসে সেভাবে শিখাবেন যেমন আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলো বলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন কত আহামুর কত তো এবার আল্লাপা আমাদেরকে দুয়া প্রশংসা গুণগানের তরীকা শিখিয়েছেন নবী করিম সাল্লামকে শিখিয়ে দেবেন নবী সালাম এই বৃহৎ সাফাৎ করবেন তো আনা দাগিয়ে পড়ে যাবেন ওই স্থান হচ্ছে মকামে মাহমুদ আজানের পর একটি দু আছে এখানে ওসিলা মানে কোন ব্যক্তি ধরা না পীর ধরা কারণ বিদাতির আবার বলে যে এই যে ওসিলা চলে এলো শব্দ আসলে শব্দ যে ওসিলা চলে এসছে ওসিলা মানে আপনাদের এই বিদাতির ওসিলা নয় এখানে আল্লাহ তারপরে নবীকে আল্লাহ দিতে বলছেন আপনারা এই দু কবুল করার মালিক রব্বাহ পূর্ণাঙ্গ দু এবং সেই দুয়া বা সেই রহমতের যে রহমত কায়ম রয়েছে বা এদ বন্ধু কি আল্লাহ কায়েছে এটি অর্থ হয় বুঝার চেষ্টা করেন আত্ম আল্লাহ দান করো দে্মান মোহাম্মদ আল্লাহ ওসিলা দাও ওসিল্লা মানে বিদাত পন্থীদের কাছে কি পীর বা মাজার তাই না করতে গিয়ে আল্লাহিক দান করে তাহলে মানে কুরবাহ আয়ত রয়েছে সে আয়াতের তফসির বিস্তারিতা মানে শ্রেষ্ঠত্ব দান করো ফাজিলা ও বাহ মা মাহমুদা এবং তাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদ তুমি পৌঁছে দাও তাকে মাকামে মাহমুদে তাঁকে পৌঁছে দাও আল্লাহ ওয়াদা করেছো তুমি আমার নবীকে মাকামে মাহমুদে পৌঁছে দাও অর্থাৎ এমন স্থানে পৌঁছে দাও যেখানে গিয়ে আমাদের জন্য তিনি সুপারিশ করবেন আর সেই সুপারিশের একটা ভাগ আমাদেরকে দান করো সেই ফি মাহমুদা বৃহৎ হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহ তুমি বিচার নিকাশ করো ফয়াস ফা আল্লাহ হিম আল্লাহুল আলমিনের দরবারে তাদের জন্য সুপারিশ করবেন এবং আল্লাহর কাছে এই দোয়া যদি আজানের পর পড়েন তো কি পাবেন বলুন দেখি এটা তো বলা হয়নি কারণ যদি আমি হাত উঠেতে বলি ভাই কজন আছে দেখি এই দুয়া পড়েন তো মনে হয় অল্প হাত উঠবে আমার যেটা ধারণা ভুল ধারণা পারে আর ওটাতে বলবো না যাক যেটা আছে সেই দু অবস্থা কি নয় আমি বাড়িয়ে বলছি বে নামাজির কথা সাইড এখন বাদ দেন নামাজিদের অবস্থা এরকম আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদেরকে ভুলা থেকে হেফাজত না আমরা হয়তো ভুলে যাই কিন্তু না ভুললে হবে না অভ্যাস করে অভ্যাস তো হয়ে যান অভ্যাস নামাজি মানুষের তেমনি আপনাকে অভ্যস্ত হইতে হবে যে আজান উত্তর দিলাম আর আজান শেষ হতেই দুরুদ পড়লাম আর বলবো এই দুয়া পড়ব আতিহম্মদীল ফুল মাহমুদাহ আর আরেকটি হাতিসে অতিরিক্ত রয়েছে তার জন্য নবী করিম সাল্লাম সাফাত অবধারিত হয়ে যাবে সাফাত এই সুপারে যে সুপারিশ আলোচনা করছি এই ছিল এক সাফাত দ্বিতীয় সাফাত হচ্ছে যে নবী করিম সাল্লামের বিশেষ একটি দল যাদের সত্তর হাজার ইনশা আল্লাহাত আল্লাহ নবী সাফাতের ভিত্তিতে হবে আল্লাহনবী সাফাত করেন আল্লাহ আমার উম্মতের এই লোকগুলিকে বিনা হিসাবে তুমি জানবা বলছেন লেখক তাই সাফা আতহালি ওনাসিমিন তার উমতের ঐসব ব্যক্তিদের সম্পর্কে যারা বিনা হিসেবে আর তাদের সংখ্যা হচ্ছে যেমন নবীলামের একটি হাদিসে রয়েছে তাদের সম্পর্কে সত্তর যার কোন হিসাব নেই মিনাল বাবিল আইমান জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে ডান দিক দিয়ে ডান দরজা দিয়ে ডান দিকের দরজা দিয়ে আপনি তাদেরকে জান্নাতে দাখিল করুন তাহলে জান্নাতে দাখিল করুন যে আল্লাহর নবীকে আদেশ হচ্ছে সমস্ত উম্মত সম্পর্কে যেটি বিচার হিসাব নিকাশের জন্য এই উম্মতের এক শ্রেণীর লোক হবে যাদের নেকি আর গুণার সমান হয়ে যাবে সাওয়া সাওয়া এরকম নয় এরকম নাই বুঝলে সামান দাঁড়িয়ে পাল্লা সমান হয়ে গেছে সিগারেট খেয়েছে এদের এদের অবস্থা ওই হবে যাদের নেই নেই নেকি হচ্ছে নামাজও পাঁচক তো পড়ে আবার বহু রকমের গুণাও করে আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে নেকি আর গুনা সমান হয়ে গেছে নেকি গুনা সমান হয়ে গেছে বলছেন সাফাত ও তৃতীয় প্রকার সাফাত হচ্ছে ওই লোকদের জন্য সাফাতামের তাদের নেয়াসীম তাদের জন্য এখন কি হবে তাদের আল্লাহ জানও না কারণ সমান আছে আর জান্নাতে কেমন করে দিবে গুনাও সমান তার সমান সাফাত করবে এরা আসাবুল আরাফ আল্লাহ বর্ডারে এদেরকে দেখে আসাবুল আরফ দেখতে পাচ্ছে আর জাহান্নামে গেছে আর ভয়ে কি হবে হাই কি হবে যদি আল্লাহ কিছুদিনের জন্য জাহান্নামে দিয়ে দেয় রে জাহান্নাম রে অন্ধকার আগুন অন্ধকার হয়েছে হয়ে রয়েছে যদি এদিকে দিয়ে দেয় আর জান্নার দেখে আবার হচ্ছে ফায়াস হবে নবী করিম সাল্লা সাল্লামের তুমি জান্নাত দাও নবীর সাফাতে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ চার নম্বরের সাফাত হচ্ছে যে এই উম্মতের যে জান্নাতিরা হবে জান্নাতিদের বিভিন্ন স্তর হবে যে যেমন আমল করেছে তেমন স্থান পাবে তার ইমান এবং আমল দ্বারা পেয়েছে এবং আল্লাহর রহমতে পেয়েছে পেয়েছে কিন্তু তারপরে আল্লাহ সাফাৎ করবেন আল্লাহ এদের মর্যাদা গুলো আর একটু আছে থার্ড ক্লাস জান না তো একটু ক্লাস আর হয়ে যায় সেকেন্ড ক্লাসের ওপর দিকে আছে সাফাত করবেন আল্লাহ এই ওপর দিকে আছে সেকেন্ড ক্লাসের আল্লাহ আর একটু তোমার কাছে সুপারিশ করি ফার্স্ট ক্লাসে উঠিয়ে দাও আর একটু উপরে করে দাও যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয়নি পড়াশোনা করতে হচ্ছে জায়দিদ মানে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন আর তারপরে সত্তর থেকে নিয়ে শুরু করে আপনার ঊনআশি পর্যন্ত জয়েন্ড ডিভিশন আর ষাট এ সর্বনিম্ন বা ষাট থেকে নিয়ে ঊনসত্তর পর্যন্ত এটা হলো পাস जी षाठे गाँव ओर जे, जे व्यक्ति ओन सत्तर पेल सत्तर पेल ना से की? थार्ड डिविशन पास एक नम्बर दी दिल किए से সাফাত কমে এই নয় যে চাপ সৃষ্টি করে আল্লাহ একে এক নম্বর দিতেই হবে যেমন অনেক সময় যারা এক্সামিন পরীক্ষা নেই তাদেরকে ওপরে চাপ সৃষ্টি করা হয় অভিভাবক করে চাপ সৃষ্টি করে পড়াশোনা করে যারা ধমক ফেল করালে খবর আছে তো আল্লাহাকর আব্বুল আলমেনের কাছে কোন কারো চাপও চলবে না আর পরামর্শ প্রয়োজন হবে পরামর্শ চলবে না আর অন্য কোন কিছুই চলবে না চলবে সেখানে হচ্ছে মর্যাদা উঁচু করার জন্য সাফাত হবে কত নম্বর সাফাত বললাম চার নম্বর পাঁচ নম্বর সাফাত হবে নবী করিম সাল্লা বিশেষ সাফা তার চাচা আবু তালেবের জন্য আবু তালেব কাফের একমাত্র এই কাফের জন্য সাফাত হবে যাহা কোন কাফের জন্য সাফাত হবে না কারণ কোরআনের আয়াত আগে করার জন্য নবী করিমস্লাম চাচা আবু তালেব যেহেতু কি জন্য সাফাৎ হবে চাচা হওয়ার জন্য চাচা আপন চাচা কি আবুল লাভ আপন চাচা আর এই দিকে আবু তালেব আপন চাচা দুটোই কাফের আবুল হেরা আবুলিয়াতে ধ্বংসের অভিশাপের হবে আর আখেরা তো সে ধ্বংসের প্রতি জাহান নামে পতিত হবে তার কেন আজব হালকা হবে না এই জন্য যে আবুল্লাহাব কট্টর শত্রু ছিল কোন সাহায্য সহযোগিতা ইসলামের করেনি আর আবু তালেব মুসলিম না হলেও সারা জীবন ইসলামের এবং মোহাম্মদুর রসুরুল্লাহামের ঘোষণা করে রেখেছিলেন মক্কায় তিনি আল্লাহ কদর করেছেন আল্লাহ এর মর্যাদা দিয়েছেন কিন্তু এই মর্যাদা কাফের কে তো জান্নাতে পৌঁছানো যাবে না আল্লাহর এটি ইনসাফের খেলাফ নাই বিচারের খেলাফ সেই জন্য তার আজাব হালকা হবে কি আজাব হবে হ্যাঁ একটা স্যান্ডেল দেওয়া হবে জাহান নামের আগুনের খড়ম বা স্যান্ডেল দেওয়া হবে তাতে মাথার মগজ খুলি টকবক টকবক করে যে ভাত ফুটে ওইরকম ফুটতে থাকবে কোন হাদিসে রয়েছে যে জাহান নামের চরে রাখা হবে নদীর চর থাকে বেশি পানি নেই একটু পানি আছে ওই রকম একেবারে জাহান নামের কিনারাতে রাখা হবে অল্প আগুনে রাখা হবে আর এই অল্প আগের পায়ের তলেই সে আগুন আছে কিন্তু মাথা টকবক টকবক করে জাহা জাহিমিনার জাহান্নামের একেবারে কিনারায় তটে রাখা হবে কিন্তু তার মগজ খুলি টকবক টকবক করে ফুটতে থাকবে সবচেয়ে অবস্থা আর বাকি আজাব কি হবে আল্লাহ জানে সুতরাং করা উচিত এটি একটি কুপুরি কথা এটি একটি ধৃষ্টতা কুফরি কথা জাহান নাম সম্পর্কে দুঃসাহসী কথা নবিসামের সাফাফি হবি আবু তালিব সম্পর্কে তার চাচা ফা ফান আল্লাহ তার আজাব হালকা করা হোক নবিসাম তার জন্য সুপারিশ করবেন ৬ নম্বরে সাফাত হচ্ছে যে যখন হিসাব নিকাশ হয়ে গেছে আল্লাহ বলছেন আগে থেকে খোলা আছে খোলা একবারে প্রস্তুতি আছে জাহান্ন গ্রাস করার জন্য জাননাতে দরজা বন্ধ থাকবে কারণ বন্ধ জিনিসের উপর কি আকর্ষণ বেশি থাকে আজকাল দেখুন পর্দা মহিলার উপর আকর্ষণ ভালো আছে সমাজে পর্দানাসীন মহিলা বিবাহ হয় না এরকম পাওয়া খুব মুশকিল হবে যদি তারা বিলম্ব না করে 30 বছর বোন যদি পর্দানাসীন হয় তো ইনশাল্লাহ তারা সবাই নিয়ে যাবে আগ্রহ করে নিয়ে যাবে কিন্তু বেহাই আবে পর্দা ছিলা কলা আর খোলা মিষ্টি শিকড় কেউ খেতে চাইবে না মাছি করে বসছে কেউ খেতে চাইবে না ওইরকম বেহাই আবে পর্দা কেউ বিয়ে করতে চায় কত বসে ছাড়লাই জানে তো জানাতে আগ্রহের কখন দেখতে পাবো জান্নাতের দরজা খোলা হচ্ছে না তখন ফেরেস্তা যে নিযুক্ত আছেন তিনি বলবেন কি আপনি বলছেন আনা আপনি মোহাম্মদ বলছেন হ্যাঁ ও বেকা তো আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ রসুল্লাহ না এসেছে ততক্ষণ খুলবে না প্রথম খোলা হবে মোহাম্মদ রসুল আল্লাহ আসলামের জন্য এবং তার উম্মতের জন্য তো আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন সেই আল্লাহ দরজা খুলে দেয় এখন হিসাব নিকাশে গেছে আমার উম্মতের এই সুপারে সবে ছয় নম্বরের সাফাত নবী করিম সাফাত হচ্ছে এই সাফাত আম না সবার ক্ষেত্রে অনুমতির বিষয়টি রয়েছে যাকে আল্লাহ অনুমতি দিবেন অবকর সিদ্দিক রাজি আল্লাহন খোলাফের আলী আসার মুবাসরা এইভাবে মানে আমাদের দেশি তরিকায় বুঝবো না যে টাইটেল পাশ করলি আলেম কমিগ হইলি এবং আল্লাহ অন্যের জন্য সাফাতের যোগ্য কিন্তু আলেম যদি এইরকমই হয় গুনাগার আলেম আমাদের মতো যে নিজেই মুক্তি পাবো কি পাবো না নিজেকে নিয়ে পেরেশান তাহলে অন্যের সুপারিশের কথা আর কি আশা করতে পারি তো এইরকম যাতে ধারণা না থাকে যাকে তাকে ধরে নিলাম যে আমাকে হয়তো সুপারিশ করে আল্লাহ এই এখতি দিয়েছিলেন তুমি যা দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করবো দাওয়াতজাবা দোয়া করো নবী তোমার দোয়া কবুল করবো ফতাহুল্ল নবীন দাবা তহ প্রত্যেক নবী কিন্তু ওই দুয়ার জন্য তাড়াতাড়ি করেছ তাহলে নবীকে আল্লাহ ইয়েছে তুমি এমন একটি দোয়া করো যা চাইবা তাই দেবো তারা দুনিয়াতে নিয়েছেন ওই দোয়া আর তাদের কবুল হয়ে গেছে যে যা চেয়েছেন আল্লাহ আমাকে যখন আল্লাহ দিলেন যে হে মোহাম্মদ সাল্লিয়াল তোমার একটি দোয়া আছে যা চাইবা তাই তোমাকে দেবো তুমি দোয়া করো দাওয়াত যাবা তখন আমি বললাম যে আল্লাহ আমি দুনিয়াতে দোয়া করব না আমি আখেরা ওই দুয়ারটিকে লুকিয়ে রাখবো আখেরাতের জন্য সবাই দুনিয়াতে নিয়েছে আর কিছুই পাবেন না চালাক কে চালাক ওই ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি যা কিছু পাচ্ছে একশো দেড়শো দুশো টাকাতে কোন রকম আমার পকেট খরচ আর পেট খরচটা চালিয়ে দেশে কিছু নিয়ে গেলে দেশে কাজ দেবে তাই না করিম সাল্লা সব ওই রকম মহাজ্ঞানী তিনি তিনি এই কাজ করেছেন যে আমি দুনিয়াতে দোয়া নিব না এই রাখব। বলছেন আল্লাহ আমার উন্মতো আল্লাহ আকবর আল্লাহ তাই নহ এই যে আমি দোয়া নিয়ে যে দোয়া আল্লাহ কবুল করার আমাকে ওয়াদা দিয়েছিলেন যে তুমি দোয়া করো কবুল করবো আমার ওম্মতের যে লোকেরা মারা যাবে কি বিশাই আল্লাহর এবদ বন্দিগি করে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক মানায়নি তাবিজ বাঁধেনি বালা ঝুলাইনি ছেলে মেয়েদের গাড়িতে স্যান্ডেল জুতা ঝুলানো ইত্যাদি ইত্যাদি নকশা কোরআনে নকশা লিখে রেখেছে আর গাছে নকশা বাড়িতে নকশা এসব করেনি আর মাজারেও যায়নি কাউকে সেজদাও করেনি আল্লাহ অন্যের কাছে দুয়াও করেনি কারোর জন্য খাসি মোরগ জমাই করেনি ওরসের মেলাও যায়নি চাদরও চড়ায়নি কবরও পাকা করেনি তাদের জন্য যাদের কথা বললাম তাদের জন্য সাফাত আলোচনা হয়ে গেছে এবং সময় শেষ হতে যাচ্ছে এতটুকু আশা করি যথেষ্ট আর এই সাফাত হবে একমাত্র তৌহিদ আল্লাহর একত্বের যারা বিশ্বাসী এবং একত্রের বাস্তবায়নকারী তাদের জন্য তাই লেখক শেষখানে যে কথাটি বলেছেন সেটি বলছে যে আকিদাই শির্ক করেছে যেই তরিকায় করেছে তাদের কোন সাফাত সুপারিশ নেই এই জন্য আল্লাপা কোরআনের একাধিক জায়গায় সাফাতকে সাব্যস্ত রেখেছেন এবং বয়ন করে দিয়েছেন ওই হাদিস গুলিতে যা উল্লেখ করলাম এই সাফাত হবে একমাত্র তহিদের প্রতি বিশ্বাসী এবং তৌহিদের বাস্তবায়নকারী শির কুপুরি করেনি তাদের জন্য এই হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং তার প্রতি আমল করার তফিক দান করেন শেষখানে আরেকটি অংশ শুধু বলে দিচ্ছি তা হচ্ছে নবী করিম সাল্লি যখন আল্লাহর দরবারে সাফাত করতে আসবেন कथा बोला शेष देश दब चाहते निकटवर्ती आल्ला तल्ला सब चाहते निकटवर्ती हर चेष्टा करब क्या मतलब এবং আল্লাহর প্রশংসা করতে থাকবেন আল্লাহ না পক্ষ থেকে বলা হবে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ থাকা আপনার মাতা উঠান ইউসমা বলুন কি বলছেন আপনার কথা শুনবো তা আপনি চান কি চাইছেন দেওয়া হবে আপনাকে গ্রহণ করা হবে তখন মাথা উঠাবেন আর বলবেন যে আল্লাহ আমার ও মতের এই সের লোক যারা এইরকম ভুলগুলি এই কাবিরা গুনাগুলি করেছে এই শাগিরা করেছে আল্লাহ তাদের তুমি মাফ করে দাও এবং তাদেরকে আমাকে জান্নাতে নিয়ে যেতে দাও অনুমতি দাও তাদেরকে জান্নাতে নিয়ে এইভাবে নবী করিম সাল্লা সাফাত হবে আর আল্লাহ আকরবুল আলমী নির্ধারণ করে এত সংখ্যা বা এই শ্রেণীর গুনি নিয়ে যাবেন আবার আসবেন আল্লাহর আবার শেষ পড়ে যাবেন আবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন দরখাস্ত মঞ্জুর হবে আবার বলেন এই শ্রেণীর লোকদেরকে নিয়ে যাও এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে আল্লাহ ফাকরবুল আলমিন এই উন্মতের যাদের অন্তরে ইমান আছে এবং নামাজ আছে সাফাত মুরজি একটা বাতিল ফিরকা বেরিয়েছে মানে বিনা আমলে এরা মুসলমান নিজেকে মনে করে আমরা মুসলমান এবং আমরা জান্নাত পাবো জান্নাতের আশাবাদী নামাজ অথচ নামাজকে কে নবী সাল্লা বলেছেন যে কাফের এবং মুসলিমের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ যে নামাজ পড়লো সেই ব্যক্তি মুসলিম থাকলো আর ফাঁকা ফামান তারা কাহা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফার আছে কাফের হয়ে গেলো সুতরাং মুসলিম ভাই সাবধান পাঁচ অক্টো নামাজে যাতে করে কোন রকমের গোলযোগ না থাকে কোন রকমের ত্রুটি না থাকে রোজা করুন হজ করুন আপনার পরিবারের যে মহিলারা রয়েছে তাদের পর্দা করুন আর তারপরে ফরজ আজ আদায় করুন আর কাবিরা গোনা থেকে যথাসাধ্য পেয়েছে তখন তারপরে যদি কিছু কাবিরা থেকে যায় তখন ইনশা তালা সাফাত হবে নবী কে আর ইনশা আল্লাহ আমরা সবাই জান্নাতে যাব আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আমাদের আশা যেন পূরণ করেন আমাদেরকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহলামের যেন সাফাৎ দান করেন আল্লাহ আকরবুল্লা আলমী আমাদের গোনা খাতা মাফ করে যেভাবে আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাতের ফিরদোষ যেন দান করেন সেখানে যেন আমরা যেন এভাবে বসে আমরা আর আমরা সেই নিয়ামত আল্লাহর হাসিল করতে পারি আল্লাহ যেন তার দিদার দান করেন আল্লাহ আকরবুল্লা আলম যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন আখেরাতেও সুখী করেন আর জাহান্নামের আজাদ থেকে আমাদের মুক্তি দান করেন ربنا আতা না ফি দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাত হাসানাত ওয়াকিনা আযাবান নার রব্বানা যালমনা আনফুসানা ওয়াইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা